بسم الله الرحمن الرحيم بارونکو নামায় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم عن নব ইউমী আলী হুম পিহি মুখজলি ফু ক্যাল্লসায় আলমূন তেল্লসয় আলমূন হিবাদজালিবাস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 وَجَنَّاتٍ أَلْفَافًا إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا يَوْمَ يُنْثَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا সুই রিবলুফ সরব ইহ্নম কমে সি তী নম লী فِيهَا আব উর্দ ই যুম খে ন হিস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 কোরব লি হল উল কিব যাব رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَ الرَّحْمَانِ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا لَا يَتَكَلَّمُونَ ল ذَلِكَ মূন ইলমুর্লি فَمَن মুহম অচ্দ ইল রবিহীমব ইন্ন ধর্ম করিবর উম কদম ওয় কুকি ليتني كنت ترابا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ফাউলবিলতন আমলুন ফিহ النهار কলস্যাল স্যালমন মেহদাউলজিউদাদবাস ওহারমাশা ফোকানা আমাদের যেমন সৃষ্টি করেছেন এই পার্থিব জগত जार नाम हो दुनिया दुनिया पर अल्लाहबुल आलमीन आखिर एक जगत रेखे दूट स्थान रही जहान नाम से बदलार जगत प्रतिदान जगत से यमउद्दीन यमुल जजा से बदला प्रतिदान रही क्योंकि क्या कर्म संशोधन सूझ नहीं দুনিয়া হচ্ছে কর্মজগৎ আখেরাতের জন্য দুনিয়ার জন্য দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণের জন্য যা কিছু কাজ করতে চান এখানেই করেন যে আয়ুটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন সেটাকে ভালো লাগালেই সফলতা রয়েছে ইহকাল পরকালে আর সেই সময়টার আয়ুটার মূল্য না ব্যর্থতা রয়েছে সাল্লাতে সালাম নাজী মাহমুদুর রসুল্লাহ সালি সালামের ওপর যার এই দুনিয়ার জীবনে আল্লাহর্ববুল আলম সবচেয়ে বেশি বরক দান করেছিলেন মাত্র তেষট্টি বছরের জীবন তাতে মাত্র তেইশ বছরের হচ্ছে নবুয়াতির এস আল্লাতে জীবন কিন্তু তেইশ বছরের মধ্যে নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন এমন কাজ নিয়েছেন এত বেশি কাজ নিয়েছেন এত ভালো কাজ নিয়েছেন যা মানব ইতিহাসে কাউকে তৌফিক হয়নি এটি হচ্ছে রসুর সালামের জীবনের বরকতের বড় একটি দিক মানুষের এখলাস যেমন থাকবে তেমন বরকত হবে এখলাসের সাথে সাথে যেমন মেহনত হবে এখলাসের ভিত্তিতে তেমনি কাজের ফলাফল দেখা দিবে সুতরাং প্রত্যেক মানুষকে মখলেস হওয়া উচিত নিষ্ঠাবান হওয়া উচিত এবং তার সাথে সাথে মেহনতি মুজাহেদ হওয়া উচিত আল্লাহ যান আমাদের তফিক দান করেন আমাদের আজকে সওয়াল মাসের উনত্রিশ তারিখ চোদ্দশো উনচল্লিশ সিজিল শুরু করব আম্মা আমাপাড়ার প্রথম সুরা হচ্ছে নাবা এই সুরাতফসির আজকে আমরা করব সুরার নাম হচ্ছে সুরাত এই সুরা হচ্ছে মক্কী সুরা উল্লাহিসের হিজরতের পূর্বের যে জীবন ছিল তেরো বছরের জীবন এই সময়টাই নাজিল হয়েছে এবং আয়াত বা সুরার বিষয়ে বস্তু প্রমাণ করে যে মক্কী জীবনের প্রথম দিকেই এই আয়াত গুলি নাজিল হয়েছে সুরাত নামকরণ সুরাত নাম নাবা কেন आयात नम्बर शब्द नामकरणार नाम, नाम गोद के उल्लिखित नामकरण हो नो एक घटना के কেন্দ্র করে কোন একটি বিষয়কে কেন্দ্র করে বিশেষ কোন মাস আলা তাতে আলোচনা করা হয়েছে মাস আলা কেন্দ্র করে ঐ ঐশ্বর নাম হয়েছে যেমন সুরাতুল বাকারা একটি গাভীর ঘটনাকে কেন্দ্র করে সুরাত নারীদের সেখানে মাসাইলগুলি উল্লেখ করা হয়েছে বর্ণনা করা হয়েছে সেই জন্য নামকরণ হয়েছে সুরাত বিষয়বস্তু হচ্ছে তৌহিদ যা হচ্ছে দিন ইসলামের প্রথম বিষয় আল্লাহর একত্ব এবং সহিদে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে পরকাল সম্পর্কে আর দ্বিতীয় যে বিষয়টি তৌহিদের পরে সেটা হচ্ছে আখেরাতের বিষয় যা এখানে উল্লিখিত হয়েছে তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে রেস আলাত নবী মাহমুদ রসুর উল্লাহ সাল্লাহামের নব রেসালাতের জিন্দি শুরু হয়েছে এই মূল তিনটি বিষয় দিয়ে যার ফলে কোরআন করিমের একাধিক আয়াতে দেখবেন যে আল্লাহর প্রতি সাথে আখেরাত পরকালের কথা। এসেছে ওয়াল বিহিউল আখের জি এইভাবে আল্লাহর প্রতি যদি ইমান রাখো তোমরা এবং আখেরাত পরকাল প্রতি ইমান রাখো আল্লাহর সাথেই আখেরাতের প্রতি ইমানের কথা বর্ণনা করা হয়েছে কিতাবের প্রতি প্রতি অথবা তকদের প্রতি এসব বিষয়গুলি কিন্তু উল্লেখ করা হয় আর মানব জীবনে সংশোধনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আল্লাহর প্রতি ইমান যার যত সুন্দর কোয়ালিটির হবে এবং আখেরা পরকালের জীবনের প্রতি ইমান যার যত বেশি সুন্দর কোয়ালিটির হবে তার জীবনটা তত সুন্দর হবে ইমানের হবে তাকওয়ার হবে এবং সে তত বেশি পাক হয়ে ভালো কাজে অগ্রগামী হবে কারণ সে ভালো করে ইমান রাখে আল্লাহর প্রতি সুতরাং আল্লাহ রব আলিনের সন্তুষ্টির কাজে নিজের প্রতিটি মুহূর্তকে ব্যয় করার চেষ্টা করবে কখনো এই সময়গুলি কি আল্লাহর দেওয়া সময় কি আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যয় করে আল্লাহর সামনে হাজির হয়ে জবাব দিতে হবে আসামি হয়ে দাঁড়াইতে হবে এটা চাইবে না আল্লাহর কাছে পকড়াও রয়েছে আল্লাহ আল্লা সর্বশক্তিমান সবকিছু জানছেন এবং তিনি সক্ষম সবকিছুর আখেরাতে হাজির করবেন সেখানে আমার সবকিছু প্রকাশ পেয়ে যাবে কোনো কিছু গোপন রাখা যাবে না এটা হচ্ছে আখেরাত সুতরাং এমন কোন কাজ করবো না যেখানে আল্লাহর পাকড়াও চলে আসি আল্লাহ জেনে ফেললেন এমন কোন কাজ করব না যেখানে আসামে হইলাম আর আখেরাতে হারিয়ে ফেললাম সাল্লামের রেসা আল্লাহ ছাড়া তার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমরা জানতে পারবো আল্লাহর মারেফাত আল্লাহর পরিচিতি আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল হবে তার মাধ্যম মাত্র একটি আর কোন মাধ্যম নেই সেটা হচ্ছে রিসালথ রস উল্লা আসলামের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যম দিয়ে আল্লাহকে জানা যায় না স্বপ্ন যোগী আল্লাহকে জানবেন এই স্বপ্নের সব সূত্র হচ্ছে ভ্রান্ত সূত্র সব এই সব কিছু নেই আল্লাহকে জানার একমাত্র উপায় হচ্ছে রিসালথ আল্লাহ মেসেজ পেগাম আল্লাহর প্যাগাম যার কাছে যার কাছে আসমানি সংবাদ এসেছে মানে খবর সংবাদ আসমানি সংবাদ যার কাছে তিনি একজন মাত্র হবে মাধ্যমে আখেরাত সম্পর্কে জানতে হবে দিনের বিধিবিধান সম্পর্কে জানতে হবে এই তিনটি বিষয় তৌহিদ আখেরাত এইগুলি হচ্ছে মূল বিষয় আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত বা ইস্যুরা শুরু করছেন বিসমিল্লা যখন মক্কাই এই আয়াতগুলি নিয়ে বা তার আগে যে আয়াতগুলি নাজুল হয়েছে করব সেগুলি নিয়ে কাফেরদের সামনে পেশ করলেন শোনালেন তখন এই কাফের সমাজ মক্কার সমাজ দুই ভাগে বিভক্ত হইল তারা তাদের ধর্মকে বিকৃত করে দাবিদার ছিল ইব্রাহিমের কিন্তু তারা ইব্রাহিম আলী ইসালামের নামে তারা প্রতিমা মূর্তি পূজার ধর্ম কর্ম করত্রিক হয়ে পড়েছিল তাদের মিথ্যা ভবাৎ ইব্রাহিম আলী ইসালাম আমাদের মতই মুসরেক ছিলেন তাই বারবার করে আল্লাহ খণ্ডন করেছেন তো মানুষ তখন মক্কার দুই ভাগে বিভক্ত হলো নবী করিমস্লামের প্রথম দাওয়াতের ক্ষেত্রে হচ্ছে মক্কাবাসী আর তার বংশ কোরাইশ বিশেষ করে মক্কার প্রভাবশালী গোষ্ঠী বা বংশ হচ্ছে কোরাইশ বংশ এদেরকে প্রথম দাওয়াত পেশ করলেন অন্য অন্যান্য গোত্র যেগুলো বংশ রয়েছে তাদের কাছে দাওয়াত পেশ করলেন মক্কাবাসী দুই ভাগে বিভক্ত হইল কেউ তো মমিন বিশ্বাসী হলো আর কেউ কাঁফের হলো যেমন আল্লাহরুল্লাহ আলমিন কোরআনিক মেসুর বলেছেন যে একদল মমিন আর একদল দুই ভাগে বিভক্ত হল সাথে পর বিশ্বাসী কেউ বিষয়গুলি ছিল তার মধ্যে একটি ছিল আখেরাতের বিষয় যে মানুষের মরণের পরে পরকাল আছে যেখানে হাজির হইতে হবে এটা হচ্ছে ইমান আকিদা এটি হচ্ছে ইসলামের মৌলিক বিষয় ইমানের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। স্তম্ভার প্রতি বিশ্বাস কাছে পরকালের বিষয়টি স্পষ্ট ছিল না অস্পষ্ট ছিল। ভাবে হয়তো বিশ্বাস রাখত কিন্তু স্পষ্ট ক্লিয়ার ছিল না আর অধিকাংশ লোকের অবস্থা কি ছিল তারা মনে করতে যে এই জগৎটাই জগৎ হ্যাঁ সেই জন্য তারা অবাক হয়তো যখন নবী তারপরে আবার আমাদেরকে অনেক দূরের কথা ফালতু কথা এরকম কথা বল তাহলে আখেরা সম্পর্কে তাদের অনেকেরই বিশ্বাসই ছিল না ধারণে কিছু ছিল না আর অনেকের বিশ্বাস কিছু ক্লিয়ার কোনো জ্ঞান ছিল না যেহেতু আগের আমিয়া রুসুলগণের যে শিক্ষা ছিল সেই শিক্ষার উপর আবরণ পড়ে গেছিল কোন ওই সময় এই আখেরাতের কথা বললেন কেয়ামতের কথা বললেন যেটি হচ্ছে আজি। যেটি হচ্ছে মহাসংবাদ তো মহাসংবাদের একটি তফসির হচ্ছে এই তফসির আর একটি হচ্ছে। মহা সংবাদ হচ্ছে আল কোরআনুল কেরি কারণ আসমানি এই সংবাদ যা কোরআন এ করিমের আকারে নাজিল হইল রসুরামের উপর যে আল্লাহর পক্ষ থেকে এই জন্য নবাউল আজিম দুটি তফসির করা হয়েছে যদিও প্রসিদ্ধ তফসির যখন এমনি হয়তো এক একটা তফসির পড়বেন তখন এইটাই পাবেন যে নবাউল আজিম মানে এখানে আখেরাত আর কেয়ামতকে বোঝানো হয়েছে তাহলে তাদের মতবিরোধ ছিল আল্লাহ উল্লেখ করেছেন সেটা বলল যে হ্যাঁ নবী সাজনা বলছেন আখেরাত আছে আছে এখন আমাদের কাছে স্পষ্ট জ্ঞান আসলো বিষয়টি স্পষ্ট হইলো আর বললো না না না ফালতু কথা অবিশ্বাস করলো মতবিরোধ শুরু হলো। আর নাবাউল আজম যদি কোরআন করিম বলে তফসির করেন তাতেও দুই ভাগে বিভক্ত হইল মক্কার মুশ্রিকরা একদলামের প্রতি মহাসংবাদিমের ওহী নাজল হচ্ছে সকাল বিকেল বিশ্বাস করলো সুতরাং তার ইমানদারে মমিন মুসলিম হয়ে গেল আর আরেক দল অস্বীকার করলো কাফির হইল আল্লাহ বলছেন এখন আসি আমরা সরাসরি আম্মা আম তারা কি বিষয়ে পরস্পরকে জিজ্ঞেসবাদ করছে আম্মা এটা শব্দগুলির একটু আমরা তাহিক করি আম্মা আসলে আন মা আনহারফে সতেরোটি হারফেজার প্রসিদ্ধ জড়িত তার একটি হচ্ছে আনহারফেজার আর মা ছিল মিম আলিফার মা ছিল জি হ্যাঁ যখন হারফেজার আসে আহ মা ইস্তিফামিয়া জিজ্ঞাসামূলক মায়ের উপর মা মানে কি কি বলেন কি মা মানে কি বুঝছেন আসটা তো বুঝছেন আপনার সাথে মা মানে হচ্ছে আইয় আইনটাকে হালকা করে দিয়ে আপনারা বিকৃত তো মাহাজা তো মা ইস্ত জিজ্ঞাসামূলক মূলক হরফ তার উপর যখন আনহা ফেজার বা মিম বাহার আসে তখন কি হয়ে যায় আলিফ আলিফা হয়ে হজফ হয়ে যায় এই জন্য মিম্মা হয়ে যায় আর আম্মা ছিল আলিফ হজফ হয়ে কি হয়ে গেছে আম্মা শুধু আম্মা লিখাছে মিম এর পর আলিফ নেই আছে নেই কি বস্তু সম্পর্কে তারা বলছে যে নাকি ওর উপর কোরআন নাজল হচ্ছে যদি নাবল আজম মানে কোরআন করিম হয় তাহলে সে রসুল হয়ে এসছে অথবা নবাউল আজম আখনারে জানো তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে কাফের কাফেরকে কে জিজ্ঞাসাবাদ করছে অথবা কাফের এসে মমিন মুসলিম যে ইসলাম গ্রহণ করেছে তাকে জিজ্ঞাসা করছে আরে হ্যাঁ মোহাম্মদ কি বলছে একজন অপরজনকে জিজ্ঞাসাবাদ করা আপনি কাউকে জিজ্ঞেস করেন আপনাকে কেউ জিজ্ঞেস করছে এটা হোক আল্লাহ আর আল্লাহ মানে এক পক্ষ থেকে জিজ্ঞাসা করা আনিনবাদ সম্পর্কে মহা সংবাদ সম্পর্কে মহাসংবাদটি কি বললাম হয় কেয়ামতের দিবস সম্পর্কে আখেরাত সম্পর্কে হ্যাঁ আর না হলে সম্পর্কে রেসালা সম্পর্কে যে মোহাম্মদের ওপর নাকি সাল্লা কোরআন হচ্ছে যে সম্পর্কে তারা মতবিরোধে লিপ্ত ছিল আপোষে মতবিরোধ শুরু হয়েছে কে বলছে হ্যাঁ ঠিক বলছে মোহাম্মদ না হইতে পারে না তাদের এই যে ধারণা যে এসব কিছু নেই নবীর কাছে কোন মহাসংবাদ আসে নাই রেসালাত আসেনি নব আসে নাই তার কাছে আস মানে সংবাদ আসে নাই এ কথা যেটা বলছে সেটা হচ্ছে অলিক মিথ্যা কথা ভুল কথা অথবা কেননা কখনো না যে মানুষ মরে যাবে সরে যাবে আর ওঠানো হবে না জানতে পারবে যখন সিন লাগিয়ে দেন মানে শীঘ্রই তারা জানতে পারবে জি মুস্ত বুঝায় ফিউচার আগামী ভবিষ্যৎ নিকট ভবিষ্যৎ কে কাল্লা সাইয়া আলমন কোশ্চিন তাদের ধারণা এটা ভুলন শীঘ্রই তারা জানতে পারবে আবার বলছি ধারণা ভুল তাদের যারা অস্বীকার করছে নবাই আজিমকে সায়া আলমন নিশ্চিত তারা জানতে পারবে শীঘ্রই তারা জানতে পারবে আল্লাহ আবুল আলমী সবকিছু করতে সক্ষম কিন্তু কাফেররা পরকালকে কেন অস্বীকার করে মক্কার মুশ্রেকেরা করল আসমানের সংবাদ আসছে এটা কি করে হইতে পারে অসম্ভব মানুষ মরে যাবে সরে যাবে নিশ্চিন্ত মাটিতে মিশে যাবে কয়েক বছর পরে তারপর আবার উঠানো হবে অসম্ভব আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না আল্লাহর সমস্ত কিছু সহজ বুঝবে কি করে সহজ তাহলে দেখো আল্লাহ মহান কিছু পৃথিবীতে আল্লাহ যেই কাজগুলি আল্লাহ রবু করে থাকেন এগুলো আল্লাহ রবু সম্পর্কে এখন আলোচনা আসছে যেটা হচ্ছে তৌহিদে রবু যখন এই তৌহিদের কথা আসলো তখন গত সপ্তাহের যে সুরা তফসির একটি কথা গুরুত্বপূর্ণ জি তহিদ রুবুয় রয়েছে আর তহিদুল ওলুহিয়া রয়েছে তহিদুল এবাদাও রয়েছে আর তহিদুল আসমা সিফাত রয়েছে কেমন করে রয়েছে একটু গভীর ভাবে চিন্তা করে দেখবেন যাদের এই তৌহিদের প্রকরণগুলি সম্পর্কে জ্ঞান আছে আল্লাহ রব আলের দেখেন নাম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর নাম না রব আল্লাহ না রহমান রহিম আল্লাহর নাম না মালিক মালিক আল্লাহর নাম না তাহলে আসমা সিফাত আসলো না আল্লাহ হচ্ছে জাতি ন সত্ত্বাগত নাম আর বাকিগুলি গুণগত নাম আসলো না আসলো না যখন আল্লাহর নামগুলি আসলো তখন রহমান থেকে আর রহমতের গুণ বের বেরোয় হ্যাঁ আর যার সুন্দর সুন্দর নাম আর সুন্দর সুন্দর গুণ রয়েছে তারই সার্বিক প্রশংসা হয়ে থাকে ঠিক না সেজন্য দিয়ে শুরু হচ্ছে তার প্রশংসা যাবতীয় প্রশংসা এই জন্যই করছি যে তিনি সমস্ত ভালো ভালো নাম এবং গুণের অধিকারী তারপরে এই যে আপনার কাজগুলি আলামিন বিশ্বজাহানের তিনি প্রতিপালন করেন এটা কার কাজ কার কাজ আমার আপনার প্রতিপালন ক্ষুদ্র থেকে এই যে এত বড় আল্লাহ করেছেন জাহেল মূর্খ নিরক্ষর থেকে আল্লাহ অক্ষরের জ্ঞান দিয়েছেন কিছুই জানতাম না যে দিনের দুনিয়ার জ্ঞান দান করেছেন আপনি এত বিচক্ষণ হয়েছেন অথচ কিছুই ছিলেন না মায়ের পেট থেকে যখন বেরিয়ে এসছিলেন এটা কে করেছেন রব করেছেন আল্লাহ আল্লাহর কাজ না আল্লাহর কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করার নাম হচ্ছে তহিদে রবু বিয়া তহিদে রবুয়া আল্লাহর কাজ আল্লাহ একত্র প্রতিষ্ঠা করা আল্লাহর কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা রবুল আলামিন একমাত্র আল্লাহ যিনি সুরক্ষিত রাখলে কেউ মারতে পারেন না আর তিনি মরণ দিলে কেউ হায়াত দিতে পারেন না ঠিক না তিনি আলমী তারপরে সমস্ত এবাদত আল্লাহ একমাত্র আল্লাহ আর যাবতীয় ক্ষেত্রে সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে এটা কোন তৌহিদ তৌহিদুল তহিদুল এ বাদা যতগুলি বিষয়বস্তু রয়েছে সবগুলি রয়েছে কোরআনে কারিম আল্লাহর আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে হয়েছে না আল্লাহ সম্পর্কে জ্ঞান তো পেলেন আল্লাহাম আলামিন থেকে তাই না কাহিনী বর্ণনা করা হয়েছে বিগত যুগের শতলোকদের অসত লোকদের ঠিক না যে কাহিনীর দিক ইঙ্গিত করা হয়েছে আন আমতা আল ইম বলে আমা রসুলগরের কাহিনীর দিকে আর মাল যাই হোক যাতে করে সুরা ফাতে সম্পর্কে আর একটু বুঝতে চেষ্টা করেন যে সুরাফাতে এই জন্য অমূল কিতাব কোরানেমে যা আছে তার মূল বিষয়বস্তু সুরাফাতে আছে এই জন্য সুরাফাতে নাম হচ্ছে অমুল কিতাবুল কোরআন কোরআনের মা কোরআন মূল ফিরে আসি আল্লাহ রব আলিনের মহান কুদ্রতের দিকে আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য করা। ক্যামত কায়ম করাতে আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের জন্য যেগুলো অসাধারণ লাগে তা আল্লাহ করেছেন আল্লাহ আলীল আর্দা মেহাদা আমি আল্লাহ কি পৃথিবীকে জমিনকে শয্যা স্বরূপ করিনি বিছানা স্বরূপ মেহাদা মাহাত বলা হয় কি বলা হয় বসবাসযোগ্য করেছেন বিছানার মতো করেছেন আরামসে ঘুমাচ্ছেন যখন শুয়ে থাকেন আর ঘুমটা আসতে যাচ্ছে যদি একটু ভূমিকম্প হয় ঘুম আসবে না বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পালিয়ে যাবেন বাইরে কোথায় যা নিবো ঠিক না তো জমিনটা যদি অস্থির থাকতো স্থির না থাকতো আল্লাহ না করতেন তাহলে কি অবস্থাটা হইতো যোগ্যই না না বাড়ি ঘর নির্মাণ করতে পারতেন না চলতে ফিরতে পারতেন না কাজ কর্ম করতে পারতেন না ঘুমাইতে পারতেন তো সে আল্লাহ তোমাদের জন্য জমিন কে কি করেছেন অথচ জমিন পানির উপর ভাসছে কতটা আর জল কতটা চিন্তা করুন হ্যাঁ কয় ভাগ আমি কি জমিনকে তোমাদের বিছানা সরু করিনি আর জমিন যখন সৃষ্টি করেছিলাম তখন জমিন নড়বড়ছিল আর হিল ছিল ঘাস ছিল অস্থির ছিল স্থির করেছি কি দিয়ে पहाड़ पर जीवाल अवतर पहाड़ पर्वत माला केरूप कर जीवाल जबलचन जबल पहाड़ पर लोक हेक आरबरा जेखने बसबाश करत विषय गुली के बुजतो भलो कर दिए तुझान আর ওরা মরুমিতে বসবাস করতো আর তাদের অনেকেই সারা বছর তাবুতে বসবাস করত। যাযাবর আর অনেকের বাড়িঘর থাকলেও বছরের বেশ কিছু সময় গবাদি পশু নিয়ে তারা মাঠে ঘাটে ওই খেমাতে তাবুতে এখনো তাবু লাগায় বড় বড় পাকা অট্টালিকা আছে শহরে আর তারপরেও মাঠে চলে যান কি লেগে আছে খেমার তামুর ট্যান্ট লেগে আছে তাহলে তাঁবুটা তাবুকে যদি তাহলে কি করতে হবে পেরেক লাগে কি লোক লাগবে জমিনকে আল্লাহ রব ওই রকমই পেরেক দিয়ে কোন পেরেক দিয়ে এ পাহাড় পর্বতের পেরেক দিয়ে স্থির করেছেন স্থির করেছেন যাতে করে তামিদা বেখম বলছে যাতে করে জমিন তোমাদেরকে নিয়ে না শুরু করি কাজ আল্লাহ আর জানা বলবে আল্লাহ সামদেশ কে গান বাজনার কারণে ধ্বংস করতে যাচ্ছে আর বাংলাদেশ থেকে এক পীরে কামেল দৌড় দিয়েছে মরিদন বলছে যে হুজুর কি বলে কোথায় যাচ্ছেন আরে আরে কিছু বলিও না কথা বলি তাড়াতাড়ি আমাকে সামদেশে যেতে হবে কেন আল্লা গজবের সামদেশকে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছেন আমি আল্লাহ ভেঙে ফেলে না শিরকের ধর্ম পালন করবেন যে জমিনকে কে স্থির করেন কে ধরে রাখেন একমাত্র রব্বুল আলামিন ধরে রাখেন আসমান জমিনকে ধরে আছে নিয়ন্ত্রণ কনিরাক এবং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জোড়াই জোড়াই তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়াই জোড়াই এর একটা অর্থ তো আপনাদের জানা আছে যে নর নারী পুরুষদের মধ্যে এইরকমই জীবজন্তুর মধ্যে হ্যাঁ কি আছে নর এবং নারী আছে এমন কি গাছপালাতে নর নারী আছে আছে না জি আছে এইটা সহজ তফসির বুঝলেন আর একটা তফসিল করা হচ্ছে মানুষ শুধু মানুষকে নয় সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি যে করে নানা ধরনের সৃষ্টি করেছেন নানা রকমের সৃষ্টি করেছেন যেমন রঙের ক্ষেত্রে নানা রকম কেউ সাদা ফর্ষা কেউ সামলা কেউ কালো চুপচুক কেউ কুৎসিত হ্যাঁ কেউ লম্বা কেউ বেটে খাটো তাই না জি হ্যাঁ কারো চুল সোজা কার চুল ঘংরুলো হ্যাঁ বিভিন্ন রকম ভাবে আল্লাহ রব্বরে সৃষ্টি করেছেন কারো চরিত্র হচ্ছে ঠান্ডা আর কেউ হচ্ছে উগ্রে সপ্ত চরিত্রের নিষ্ঠুর বিভিন্ন রকম ভাবে আল্লাহ আসা তোমাদেরকে নানা রকম ভাবে আল্লাহর অব্য সৃষ্টি করেছে এইরকম ফলমূলের মধ্যে নানা রকম সৃষ্টি করেছেন সবুজ আছে আর সবচেয়ে বেশি মিষ্টি আচ্ছা আজবাজ আজনাফ আজহাজ মানে একটাই আম এক অঞ্চলে লাগান সেখানে হবে আর ওই ফলটা আর এক জায়গায় আপনি চাষ করেন আপনি বাগান করেন স্বাদ হবে না ঠিক কিনা এই খেজুর নিয়ে গিয়ে দেশে লাগান হবে না খেজুর জি হ্যাঁ হ্যাঁ আম নিয়ে গিয়ে যদি রাজশাহী থেকে নিয়ে নিয়ে গিয়ে যদি আপনি সিলেট অথবা বরিশালে লাগান তো হবে না স্বাদ জি হবে না তাহলে এক এক জমি এক এক রকমের ইত্যাদি ইত্যাদি বোঝানো হয়েছে আল্লা এবং তোমাদের জন্য আরাম দায়ক করেছি আরাম মানে কাটা আলকাত কাটা ছিন্ন করে দেওয়া শেষ করে দেওয়া এগুলো হচ্ছে ও শাব্দিক অর্থ তো নিদ্রাকে कैम करी जी मान मान जख मानुषार समय घनी सारा दिन क्या कर प्रयोजन तक मानुषाचड़ा किए बंद मानुषर हईचईटा ধীরে ধীরে কমে আসে এমন একটা সময় আসে একেবারে ঠান্ডা আর কোথাও বেশি হইচই হইচগোল আর সাড়া শব্দ নেই হয়ে গেছে এটাকে বুঝানো হয়েছে তখন মানুষের ঘুমটা হয় গভীর ঘুম আর সেই ঘুমটা মানুষের জন্য আরামদায়ক হয় কি না এটা একটা দিক আর একটা দিক হচ্ছে অন্ধকার গভীর অন্ধকারে মানুষের ঘুম আসে যারা দিনেও ঘুমায় ঘর অন্ধকার না করলে ভালো করে শান্তির ঘুম আসে না সে অশান্তির ঘুম অশান্তির ঘুম আসলেও সে ব্যক্তিক্রম দুই একজন অভ্যাস দীর্ঘদিন অভ্যাস করে নিয়েছে সেটা আলাদা কথা কিন্তু ঘুমের মতো ঘুমের জন্য অন্ধকার লাগে রাত লাগে এই জন্য রাতটা আসল ঘুমাবার সময় অন্ধকার হচ্ছে আসল ঘুমাবার সময় এই জন্য আরামদায়ক বললাম ওই জল্ তোমাদের নিজেরা কাল্লা করেছেন তোমাদের জন্য আরামদায়ক মানুষ যদি না ঘুমায় কোনো শান্তি নেই শারীরিক মানসিক কোনো আরাম নেই যতই আপনি নিয়ামতে থাকেন না কেন এই জন্য বড় বড় টেনে পয়সাওয়ালার জন্য খাচ্ছে আর কত রকম আসছে না তাদের এত টেনশনে ভুগছে কিন্তু একটা গরিব মানুষ শুকনো রুটি খায় ডাল ভাত খায় আর কোনো টেনশন নেই আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে পরকালটা তার সুন্দর আছে কোন জায়গায় কারো অপরাধ করেনি আর আমি আল্লাহর মানি করে সুতরাং কুপিন বলে আল্লাহর পাকড়ার ভয় আছে তাও নেই আরাম সে ঘুম আছে বিঝানাই লম্বা হইতে ঘুম চলে আসছে না আল্লাহর আজামের ভয় না মানুষের কোন প্রতিক্রিয়া রিয়াকশন ভয় রয়েছে এটা হচ্ছে আলহামদুল্লাহ তার সুখ শান্তি নেমে আসে জি তো আল্লাহ রব আলমিন বলছেন যে ঘুমকে তোমাদের জন্য আল্লাহ আরামদায়ক করেছেন ওয়াজে আল্লাহ আলি বাসা এবং রাতকে তোমাদের জন্য আবরণ শুরু করেছেন লেবাস আমরা পোশাক কে লেবাস কেন বলি কারণ এটা আমাদের আমাদের ঢেকে রাখে। কি করে মানে হচ্ছে আবরণ। আবরণ। আবরণ এইটা এই যত সুন্দর হবে মানুষকে দেখতে তত সুন্দর লাগবে হ্যাঁ এই জন্য যতই সুন্দর সুন্দরই হোক না কেন বস্ত্রহীন দেখতে মোটেই ভালো লাগবে একবার বিশ্বই লাগবে লাগবে না কিন্তু যত সুন্দর পোশাক পরবেন তত ভালো লাগবে আপনাকে জি হ্যাঁ রাত আল্লাহ কি করেছেন আবরণ স্বরূপ করেছেন পোশাক স্বরূপ এর তফসির করতে গিয়ে লিখেছেন কারণ নতুন একটা উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন বলছেন জানা ফ্লাইটে উড়ো জাহাজে সফর করেন সন্ধ্যাবেলা যখন সূর্যটা ডুবতে যাচ্ছে আর আপনার চোখের সামনে চারিদিকে আপনি জানালা থেকে দেখছেন দিন দেখতে দেখতেই হঠাৎ করে কি হয়ে গেল রাতের অন্ধকার ছে গেল আকাশ পথে আছেন গোটা কিন্তু দেখতে পাচ্ছেন তখন দূর দূর পর্যন্ত তাই না তো ওই সময় আলো থেকে যে অন্ধকার হচ্ছে আর অন্ধকারটা যেন আপনাকে বা আলোকে তাড়া করে আসছে কি করে আসছে যেমন কেউ কাউকে তেরে আসার ধরে ঠিক তেমনই তাড়া করে আসছে আর তারপরে কি হয়ে যাচ্ছে আলো দেখতে হঠাৎ করে কি হয়ে গেল অন্ধকার ছে যেমন একটা কোন জিনিস আছে আর তার একটা চাদরের আবরণ আপনি চাদরটাকে এইভাবে লম্বা করে টেনে দিলেন ঠিক ওই রকম মনে হয় না সন্ধ্যাবেলা যে অন্ধকারটা ছেয়ে যাচ্ছে সেটা জি তো আল্লাহ রবাহ এই জন্য রাতকে লেবাস বলেছেন আবরণ বলেছেন রাত হলে মানুষ কাজকর্ম থামিয়ে দেয় আর তারপরে আরাম বিশ্রামের জন্য বাড়িতে ফিরে আসার চেষ্টা করি ও যে আল্লাহ নাহারাম আশা সবসময় আরাম বিশ্রাম করলেও হ্যাঁ দুনিয়া অচল হয়ে যাবে চলবে না আর সবসময় কাজ করলেও শরীর স্বাদ দেবে না সুতরাং আল্লাহ রাত দিন দুটোই সৃষ্টি করেছেন আমাদের স্বার্থে না আল্লাহ স্বার্থে আমাদের স্বার্থে নাহারা এবং দিনকে আমি জীবিকা সন্ধানের মাধ্যম রূপে সৃষ্টি করেছি আমি দিনকে কি করেছি। মাস আইসন থেকে আইস মানে জীবিকা মাস জীবিকা অন্বেষণ বা সন্ধানের মাধ্যম হিসাবে আমি তৈরি করেছি সৃষ্টি করেছি কি দিনকে দিবস কি দিনে মানুষ কাজকর্ম যতটা করতে পারে রাতে অত বেশি কাজকর্ম করতে পারে না দিনে যত নিরাপদ কাজকর্ম করে নিজের বাড়িতে ফিরে আসতে পারে রাতে কাজ করলে অত নিরাপদ নয় মানুষ ও বানা ফুমসাবান শেদাদ এখন বুঝে আসবে না সৌদি আরবে থাকলে কারণ বিদ্যুতে এমন করে দিয়েছে যে রাত দিন সমান হয়ে গেছে তাই না মানুষ নেই জন নাই বাইরে বেরিয়ে একা চলাফের ভয় লাগছে যেমন মনে হচ্ছে এমন পরিস্থিতি তৈরি করে দিচ্ছি এইটা আমাদের এই যে বিদ্যুতের নিয়ামতি করেছে না হলে এই বিদ্যুৎ যদি আল্লাহ কেড়ে নেন তাহলে বুঝতে পারবেন আর এখনো বাংলাদেশে অনেক জায়গায় বিদ্যুৎ নেই ভালোভাবে বুঝতে পারছেন রাত হয়ে গেলে কাজকর্ম বাধ্যতামূলক বন্ধ ও মানুষ এবং তোমাদের উপর আমি সাতটি সুধির আকাশ স্থাপিত করেছি এই আকাশগুলিকে আল্লাহ রব কি বলেছেন প্রথম কথা আকাশ কয়টি রয়েছে সাতটি কোরআনে আয়ত রয়েছে এবং আকাশগুলির গুণ হিসাবে আল্লাহ শেদাদানের বহুবচন মানে অত্যন্ত শক্তিশালী অত্যন্ত শক্তিশালী আর সুদৃঢ় আকাশ আল্লাহ রব তৈরি করেছে দেখেন যতই বড় বিচক্ষণ ইঞ্জিনিয়ার হোক না কেন যদি কোনো কিছু নির্মাণ করি তাহলে সেটার বয়স একশো বছর ওখানে ত্রুটি এখানে সমস্যা এখানে গোলচোগ আল্লাহ আকাশ দেখতে পারছেন তাই না জি সফান সে জন্য আল্লাহ বলেছেন ওয়াজা আল্লাহ সিরাজ ওজা उज्वल प्रदीप मान हम उज्वल एम प्रदीप जाते आलो रही रही की सूर्य के बोझाना सूर्य के বোঝানো হয়েছে আল্লাহ রবীন্দ্র এই সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহর কাছে এসব সৃষ্টি হচ্ছে ক্ষুদ্র যদি আমাদের কাছে বিশাল সৃষ্টি। এই পৃথিবী পৃথিবীতে মানুষ বসবাস করছে এই আরাগ্রহে গিয়ে যদি এই পৃথিবীকে দেখেন এত মানুষ এত গাছপালা এত মানুষের ভোগের সামগ্রী দুনিয়াতে রয়েছে আর এত সম্পদ রয়েছে এই পৃথিবীটা কত ক্ষুদ্র মনে হবে আর একটা গ্রহ থেকে যদি দেখেন কত অহংকারী কত দাম্বিক আপনি মনে করছেন আমি অনেক কিছু হয়ে গেছি সুলহান তাহলে কত ক্ষুদ্র অসহায় আপনি আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের সামনে অকলে কালীন সানুদা মানুষ কত দুর্বল অসহায় বৃষ্টির পানি আল্লাহ ও আনজাল্লা মিনাল মসেরাতে আর আমি নামিয়ে থাকি বর্ষণ করে থাকি মিনাল মসেরাতে মানে পানিপূর্ণ মেঘমালা থেকে মসের মান সজ্জা যা অফুরন্ত পানি জি মুসুল পানি জি প্রচুর পরিমানে সজ্জা যা সজ্জা সজ্জা যা সূর্য মানে হচ্ছে খুব বেশি পরিমানে প্রবাহিত হওয়া এই যে নবী করিম সাল্লাই জনক মহিলা সাহাভিয়া আসলেন যার রোগ ছিল ইস্তেহাজার ইস্তেহাজার রোগ ছিল আসার পর এমনি আসুর আমার এত ব্লিডিং হচ্ছে যে মনে হচ্ছে বহে যাচ্ছে বহে যাচ্ছে মনে হচ্ছে এত বেশি রক্ত প্রবাহিত হচ্ছে প্রচুর পরিমাণে ব্যাধির কারণে এটা হাইজ মাসিক ঋতু নয় এটা হচ্ছে ইস্তেহাজা যার নাম হচ্ছে ইস্তেহাজা তো সজ্জন মানে হচ্ছে প্রচুর পরিমাণে পানি বা কোনো কিছু যে প্রবাহিত হওয়া তো আল্লাহ রাবুল আলমেন মেঘমালা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করেন যদি সেটা প্রয়োজন হয় তাহলে এই পানি ছাড়া কোন উপায় নেই সেটা যদি প্রয়োজনের চাইতে অনেক কম হয়ে যায় তাহলে এটা আল্লাহর আজাব যে আজাব মাঝে মাঝে আসছে অনাবৃষ্টির আজাব এই যে আরব দেশগুলিতে দেখেন বৃষ্টির দরকার বৃষ্টি নেই বছর বৃষ্টি নেই আর যদি সেইটা প্রয়োজনের বেশি হয়ে যায় সেটা আল্লাহ খুব বেশি আসছে কিন্তু সবচেয়ে বড় পাপ হচ্ছে শির্ আর বিদাত যেগুলো ধর্মের নামে পাপ হচ্ছে ধর্ম হচ্ছে শক্তিশালী শির্ বিদাতের জন্য গোটা দেশের মানুষ বেরিয়ে যাবে রাস্তা ঘাটে কিন্তু তহিদের পক্ষে নয় তহিদ সন্ন্যতকে নির্মূল করার জন্য আসছে দেশে আল্লাহ যেন জাতিকে ফিরে আসার তৌফিক দান করে লেু খুঁড়ে যাবে হাবানাবাদ আল্লাহ রব্বুরের মেঘমালাকে বৃষ্টি কেন বর্ষণ করে বলছে জাতি করে সেখান থেকে বা তার মাধ্যমে তার মাধ্যমে আমি উদ্গত করি হাবান শস্যাতি খাদ্য দ্রব্যের ব্যবস্থা হচ্ছে আমাদের জন্য আর যে সব শাক শাক কিছু খাচ্ছি। আর বাকি উদ্ভিদ দিয়ে আমাদের গবাদি পশুর কাজ হচ্ছে অন্য আমাদের কাজে লাগছে ও জান্নাতিন আলফাফা এবং ঘন বাগান সমূহ উদ্যান সমূহ আলফাফ লাফ লাফ মানে হচ্ছে জি মরানো বা জড়ানো একটাকে আর সাথে আপনি মরাচ্ছেন যে বা ভাঁজ করছেন এটাকে আলফ বলা হয় এই জন্য মালটি এই ওখান থেকে লফোন থেকে আলফাফ বহু বচন আর বহু বাগান আল্লাহ কি করেন আবাদ করেন ঘন আলফাফান ঘন নিবিড় বাগান উদ্যান আবাদ করেন কিসের মাধ্যমে এই আকাশের বৃষ্টির মাধ্যমে আল্লাহ তারপরে করছেন। পর্যন্ত কি আলোচনা হইল আল্লাহের কথা কুদুরতের বহিঃ প্রকাশ যে পৃথিবীতে যে আল্লাহ করেছেন আল্লাহর রবু আল্লাহর কাজগুলির কথা তৌহিদে রবু বিয়ার কথা আলোচনা হইল যে আল্লাহ রব্লা এ সমস্ত কিছু করেছেন করতে সক্ষম যা তার জন্য সহজ তিনি মানুষকে বা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার পরে আবার নতুন এক জগৎ সৃষ্টি করতে সক্ষম যেটা সহজ যিনি প্রথমবার মানুষকে সৃষ্টি করেছেন যেখানে কোনো নজির ছিল না যে কোনো কিছু দেখে তিনি তৈরি করবেন বা দিয়ে সামাওয়াতে হ্যাঁ সে আল্লাহ রাবুল আলমিন আবার সেই মানুষকে যেই মানুষকে এর আগে অলরেডি সৃষ্টি একবার করেছেন দুনিয়াকে আবার পুনর্জীবিত করা এটা আল্লাহর জন্য কে বিশ্বাস করে প্রথম শুনলাম গাড়িতে টেলিফোন এসেছিল কারফোন শুনেছেন যারা যাদের সৌদি আরবে বয়স বেশি তারা জানবে প্রথম নাইনটি ছিল সেই সময় চৌরানব্বই চোরানব্বই অথবা পঞ্চানবানব্বই ছিয়ানব্বই পঞ্চানব মানে গাড়িতে হ্যাঁ কোনো জায়গায় কোন নেটওয়ার্ক বুঝি না কিছু নেই বাসার টেলিফোন বুঝি হ্যাঁ ঠিক না ল্যান্ড টেলিফোন কিন্তু এইটা তো বুঝি প্রথম শুনলাম এইটাই অবাক করেছিল তারপরে পেজার আসলো পেজার বুঝেন বুঝেন রিং হয়ে উঠবে আমি কিছুদিন ব্যবহার করেছি পেজার সেটা আমার কাছে অসাধারণ ছিল ওটা যুগ গেল আর তারপরে তখন মোবাইল আসলো সেই বড় বড় আর দেখতে ভালো লাগে না আর এখন এখন কত রকমের মোবাইল কত রকম সহজ কারণ প্রথম যে তৈরি করেছে সেটা হচ্ছে खा देखी नकल्धारित रही फैसलर दिन विचार दिवस से सारित रही समय रही सबकि कार की তাও আল্লাহর কাছে সব রেকর্ড হয়ে আছে লিখিত ভাবে শুধু হাজির করে দেওয়া হবে ডান হাতে না হয় ভাগ্যবান আর না হলে শাকিউন হতো ভাগা ইয় ফিসুর কোন দিন চূড়ান্ত ফায়সালার দিন আল্লাহ বলছেন যেদিন সিঙ্গাই ফুক দেওয়া হবে কে ফুঁক দেবেন ইসরাফিল তার নাম হাদিসে এসছে হাদিসও নেই আজরা কোনও নেই ভালো করে উদ্ভট নাম বুঝা গেছে জি হ্যাঁ সুতরাং মালাকুল মত কে আজরাইল বলবেন না কোরআনের ভাষায় কথা বলবেন বাকি ইসরাফিল নাম রব্বা জিবুরাই ইসরাফিলিমের একটি দুয়াই বাহাদিসে রয়েছে ইসরাফিল আলহিসা সিংহ আছে সুহান আল্লাহ এইটি তার এই এই কাজে তাকে তিনি জানেন না যে কখন যে হঠাৎ করে হুকুম হয়ে যায় আমার ধারাবাহিক তফসিল গুলিতে একাধিকবার এই বিষয় স্পষ্ট করেছি দল বলছেন তিনটি ফুক দেওয়া হবে আরেক দল বলছেন যে দুইটি ফুক হবে অল্লাহ আলাম দুই হোক আর তিনই হোক কিন্তু ফুক দেওয়া হবে জি হ্যাঁ একটি সম্পর্কে বলা হয়েছে ওমান যখন প্রথম ফুক দেওয়া হবে আসমান জমিনে যারাই আছে সব ঘাবড়িয়ে যাবে ভয়ে বৃত সন্তুষ্ট হয়ে যাবে হতভঙ্গ হয়ে যাবে এটাকে বলেছে যারা বলেছে তিনটি না আর একটি হচ্ছে যে প্রাণী যার প্রাণ রয়েছে কি হয়ে যাবে সব সায়কা বেহুশ হয়ে যাবে সব মারা যাবে সব ধ্বংস হয়ে যাবে তারপরে মৃত্যুকরণ করে ধ্বংস হয়ে যাবে তিন নম্বর ওখরা তারপরে আরেকটি ফুক দেওয়া হবে ফেজা হাম ওখান থেকে উঠবে হ্যাঁ যে পানিতে ছিল পানিতে ওখানে পানি থেকে উঠবে যে যেখানে ছিল সেখান থেকে যার যেখানে শেষ অবস্থাটা ছিল সেখান থেকে উঠিয়ে আসবে ফাইজ মেলান একটা হচ্ছে কেমতে হাজির হওয়ার জন্য দণ্ডাইমান হওয়া উঠে জীবিত হওয়া আবার আর দৌড় দেওয়া কেয়ামতের হাসর মাঠের উদ্দেশ্যে আর যারা দুটি বলেছেন তারা বলছে যেটা ওই ঘাবড়িয়ে যাওয়ার ঐটাই হচ্ছে দুটো আয়ত মিলে একটা বলেছেন আর আরেকটা হচ্ছে আবার ধ্বংস হওয়ার পরে জীবিত হয়ে হাসর মাঠে দেওয়া। দিন আকাশের দারগুলি খুলে দেওয়া হবে ফাখান আবহাওয়া আর আকাশ বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে অনেক দরজা হয়ে যাবে আকাশে আকাশ খুলে দেওয়া হবে আর অসংখ্য ফেরেস্তা রয়েছেন মালায় তারা নেমে আসবেন এই দরজাগুলি আকাশের কি হবে খুলে দেওয়া হবে আর পাহাড় পর্বত মালাকে কি করা হবে চলমান করা হবে ফাঁকা সারাবা সেগুলি মরিচিকার মতো হয়ে যাবে সেগুলি কি হয়ে যাবে মরিচিকার মতো হয়ে যাবে জি হ্যাঁ মরিচিকা মানে কি বুঝেন কাকে মরিচিকা বলা হয় जाए जाए। बाली रही नदी चामा नदी दे सहजे बोझा जा नदी चरे दिन गे दूर थे चर देखे नदी ते पानी ते नामार आगे बाली थके সে বালিগুলি গলি রোদের সময় বিশেষ করে দুপুর বেলা মনে হয় চিকচিক করে মনে হচ্ছে তো যেই বালিকে বা মরুভূমিকে কি মনে হয় পানি মনে হয় কিন্তু আসলে পানি না পানির কোনো অস্তিত্ব নেই সেটাকে সারাব বালায় মরিচিকা বলা হয় আরবিতে সারাব বাংলায় মরিচিকা বলা হয় তো পাহাড় মরিচিকা হয়ে যাওয়া মানে পাহাড় মনে হবে যে পাহাড় কিন্তু পাহাড় নেই অস্তিত্ব থাকবে না। অথচ পাহাড় কত শক্তিশালী সৃষ্টি আল্লাহ রব আলমিনের গবেষকরা বলেছেন পন্ডিতরা যে পাহাড়ের ওপরে যতটা দেখছেন নিচে কতটা আছে জানেন কত গুণ আছে কারো নলেজ আছে সম্পর্কে দশ থেকে পনেরো গুণ বেশি আছে শেকড় তার নিচে যতটা উপরে উঁচা পাহাড় দেখছেন যে যত উঁচা পাহাড় দেখেন তার দশ থেকে পনেরো গুণ নিচে আরো বেশি তার শেকর আছে শেকড়টা আছে এই কথাটি আগের আয়তের তফসিল আমাকে বলা দরকার ছিল যেখানে আয়টি আসি অলজিবালা আওতা পাহাড় পর্বত গুলিকে আল্লাহ পেরেক শুরু করেছে পেরেক পোতা হয় না বকরি ছাগল বেঁধেছেন খোঁটা পুতেন আমরা ছাগল না যেতে রেখেছেন ওপরে যতটা দেখছেন তার দশ থেকে পনেরো গুণ আরো বেশি এতটা রয়েছে আমার এতটুকু পাহাড় শুধু ওপরে না এর দশ থেকে পনেরো গুণ বেশি জমিনে তার শেকড় পোতা রয়েছে पहाड़ अस्तित्वित्व पहाड़ क्या आया पहाड़ी एके बारे चूर्ण विचूर्ण हो जाए प्रथम स्तर पहाड़ की चूर्ण विचूर्ण हो ग দুই নম্বর স্তান আল্লাহ বলেছেন সোরে পাহাড় কি হয়ে যাবে হ্যাঁ তুলা যখন ধুনে ধনিয়া রা আমরা ধনিয়া বলি কি বললাম দেখেন এমন অস্তিত্ব হালকা হয়ে যায় যেটা একেবারে ভারী হয়েছিল যেমন সব উড়ে যাচ্ছে একটু বাধা সব উড়ে পালিয়েছিল তাই না এত হালকা পাহাড় এরকম হালকা এত ভারী পাহাড় কি হয়ে যাবে এহেনিল মানুষ ধুলিত হয়ে যাবে একটা মোমবাসা বিক্ষিপ্ত ধুলিকোনার মত যখন বাতাস চলে হ্যাঁ একটু বেগে বাতাস চলে আর ছোট ছোট ধুলিকোনা খড়কুটা আছে এদিক সেদিক পড়ে আছে সব উড়ে কত বিক্ষিপ্ত হয়ে উড়ে ওই রকম হয়ে যাবে আল্লাহ কোরানিকের মেয়ে পাহাড়ের কথা এক জায়গায় বলেছেন এটা হচ্ছে কত স্তর স্তর তৃতীয় আর একটা স্তরের কথা এক কথাই তারপরে শেষ স্তরটা বলা হয়েছে পঞ্চম স্তর বলা হয়েছে অসুবা লোফা কানা সারা বা এই রকম বিভিন্ন স্তর বার করে পাহাড় একবারে মরিচিকা হয়ে যাবে মানে একবার কোন অস্তিত্ব আর খুঁজে পাবেন না খুঁজে পাওয়া যায় পাহাড় তো পাহাড় মনে হবে সব শেষ হয়ে গেছে তারপরে কেমন জাহান্নামা কান আতের সাদা তারপরে জাহান্নামের বর্ণনা আল্লাহ করছেন যেটা আখেরাতের একটা অংশ যেমন জাহ্নাত তেমন জাহান্নাম জাহান্নামের কথা আগে বর্ণনা করেছেন তারপরে আল্লাহ রবীন্দ্রের নীতিমালা হচ্ছে যেখানে প্রতিদানের কথা বর্ণনা করেছেন তো বলছেন নিশ্চয় জাহান্নাম কানাতা ইন্না জাহান্নামা কানসাদা নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে মানে হচ্ছে ওত পেতে থাকা ওত থাকা বুঝেন আমাদের ডাকাত যখন রাস্তাঘাটে ছিনতাই করতো ছিনতাকারী এককারী ছিনতাকারী খুব বেশি ছিল মাগরে ছিনতাই হয়ে যেত জি হ্যাঁ এত বেশি ছিনতাইটা হইতো ভারত বাংলাদেশ এখন মনে একটু কমেছে তারপরেও অনেক এলাকাতে এখনও চলছে মাগরে পরে হ্যাঁ বাড়ি আসা মুশকিল কোন মাঠে ঘাটে পাড়ে জি তো ছিনতাইকার উৎপেতে বসে থাকে আমাদের এক ওস্তাদ ছিলেন ওস্তাদ তুল শেখ আবদুল্লাহ সাহেব দেওয়ার পড়াতেন একটা হালিস মাদ্রাসায় উনি আমাদের সাথে আবার জামিয়ারিত কলিক হইলেন যখন ওখানে ছিয়ানব্বই থেকে আটানব্বই আমি শিক্ষকতা করলাম তখন ওখানে আমার সাথে আবার শিক্ষকও ছিলেন তো উনি নিজের গল্প করতেন যে আমি যখন ওই খানপুর মাদ্রাসায় যখন সাইফুল হাদিস ছিলাম তো ওখানে তো বিশাল মাঠ স্টেশন থেকে পনেরো কিলোমিটার মাঠ পার করে যেতে হবে ও মানে নদী থেকে পানি যেন গ্রাম আছেন। আর চারিদিকে সব ছিনতাকারী ডাকাতা বসে থাকত জি কিন্তু আমাদের অধিকাংশ মুসলিম ডাকাত জি যত অপরাধী এরকম দেখবেন প্রায় বেশিরভাগ মুসলিম পাবেন একটা গুণ হেতারা মাছ আছে না নেই আছে তো কি বলছে মৌলানা সাহেব আপনি যখন আসবেন আমরা কিন্তু রাতের কে বলবো তখন বলবেন আমি বড় মৌলানা বলছি এটা বলে দিবেন না হলে আমরা জানি না কে কখন আপনাকে তখন ধরে আর রাতের অন্ধকার না করে তখন তো আপনি বলে বাস যথেষ্ট আর ওই নেতা সব চ্যালা দিয়ে যত গোন্ডা ছিনতে ওদেরকে বলে দিচ্ছে এই রে মৌলানা সাহেব রাত্রে যায় কিন্তু রাত দশটা এগারোটা নামে ট্রেন থেকে আরো রাত্রে এগারোটা বারোটা হেঁটে যায় কেউ কিছু বলবে না ব্যাস সব ঠিক আছে বাকি লোকদের বসে তারা শিকারি ধরার জন্য কখন অপরাধীরা আসবে যে এদেরকে ধরব আর জাহান নামে এদেরকে জ্বালাবো এম কানাদ মির সাদা সুফহান অন্ত্র থেকে হলুসিয়তের সাথে কেউ যদি তিনবার বলে হলুসিয়তের সাথে বলবে মানে মন্ত্র অনুযায়ী আমল করবে আকিদার সংশোধন করবে তাহলে জাহান নাম স্পর্শ করবেন আর মা আব মানে আশ্রয়ের জায়গা মাকান আরবি গ্রামার যারা বুঝেন তাগা মানে সীমালঙ্গন করে এখান থেকে তাগুত যারা সীমালঙ্গন করে আর লিৎন মানে সীমালঙ্ঘন যে কোনো পাপৃষ্ট গুনাগার হচ্ছে সীমালঙ্ঘনকারী আল্লাহ রব্লা ফরোজ অজেব পালন করে না সীমা লঙ্ঘনকারী যারা যত বড় অপরাধী তত বড় সীমালঙ্ঘনকারী যারা সিরিক করে তারা সবচেয়ে বড় তাগুত সিরকের শিক্ষা দেয় তারা সবচেয়ে বড় তাগুত যারা কুফুরি শিক্ষা দেয় তারা সবচেয়ে বড় তাগুত যদিও ধর্মীয় রঙ দিয়ে শিখাক না কেন শুধু তাগুত মানে সরকার পাপ করলে তাগুত হয়ে যায় আর কবর মজার পূজার ওরা তো আসল তাগুত ওরা আসল তাগুত গাই এমাদতের দিকে যারা আহ্বান করে বা মানুষকে মানুষের জন্য সেসব সিরকের রাস্তা খোলে বেদাতের রাস্তা খোলে তারা তাগুদ তাগুতকে চিন্তা শিখে আর শুধু হ্যাঁ এক শ্রেণীর মানুষকে টার্গেট বানিয়ে শুধু তাগুত করা সে বাড়াবাড়ি করলো যে চরম বাড়াবাড়ি করবে তাকে তাগুত বলবেন আর সবচেয়ে বড় চরম বাড়াবাড়ি যে শিরক দিকে করে সীরকুরি রাস্তাকে প্রশস্ত করে তৌহিদূন্যত রাস্তাকে বন্ধ করে চাদা দিচ্ছে এরাই তো তাগুত আসল এরা তাগুত আসল জি জাহান নাম হচ্ছে এইসব সীমালঙ্গনকারীদের বাসস্থান তারা যুগ যুগ অবস্থান করবে আহ কাব হিক বাতনের মানে হচ্ছে যুগের যারা বেদাতি ধর্ম কর্মের প্রচার প্রসার করে তারা একবার হুক বা হিক বা কি বলে হুক বাতন বলে আর এক হুকবার তাদের কাছে একটা পরিমাণ আছে কত আশি বছর আর এক অক্স নামাজ ছাড়লে ইচ্ছা করে যদি ফিরে না আসে তো চিরকাল জাহান্নাম এটা হচ্ছে আসল শাস্তি বাকি আল্লাহ ভালো জানে আর এই আশি হুকবার হাদিস শোনানো যেটা তাদের কেতাবাদীতে রয়েছে এগুলি জাল কথা এগুলি হচ্ছে ভিত্তিহীন কথা তো আহকাবান যুগ যুগ ধরে সেখানে অবস্থান করবে জাহান নামে সারাবা সেখানে তারা না কোনো শীতল আসাদ করবে ওয়ালা কোনো কোনও পাবে বা পানিও আসাধন করবে মানুষ ঠান্ডা খুঁজে গরমের সময় কি খুঁজে ঠান্ডা কোথায় ঠান্ডা জায়গা পাবো দেখেন বাইরে থাকতে পারছেন না বাইরে থাকেন কি অবস্থা ঠান্ডা আসতে আরামল স্থান দূর করার জন্য সেখানে কোনো পানিও এমন পাবে না যেই পানিও তাদের তৃপ্তি বা পিপাসা মিটাবে ইল্লে হামিমাম তবে ফুটন্ত পানি পাবে আর পুজ পাবে পানি ফুটছে বলেছেন চেহারা কি হয়ে যাবে ঝুলসে যাবে চামড়া সবগুলি ঝুলে যাবে জি হ্যাঁ গোস্ত খসে পড়ে যাবে জি মুখের কাছে নিয়ে আসতেই জি এবং পুঁজ কোন পুজ জাহান নামে জোলে জলে শরীর থেকে যে রক্ত পুঁজ গুলি বেরোবে সেই পুঁজগুলি তাদের খাদ্য পানীয় খাদ্য হয় নিজেদের পুঁজ তারা পান করবে যা যা তাদের উপযুক্ত প্রতিফল বা প্রতিদান যা মানে বদলা আর এফাক মানে সমান সমান উপযুক্ত উপযোগী বদলা কেন উপযোগী বদলা কোন দিক থেকে সবচেয়ে বড় অপরাধ করেছে সুতরাং সবচেয়ে বড় শাস্তি দেওয়া হয়েছে এটা হচ্ছে উপযুক্ত বদলা বুঝতে পারছেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কুফরি সুতরাং সবচেয়ে বড় শাস্তি হচ্ছে হ্যাঁ চিরকালের জাহান্ন চিরকালের জাহান চিরকালের জাহান্নামটা সবচেয়ে বড় শাস্তি যে জাহান্নামে কোন কল্যাণ নাই আর অস্থায়ী জাহান্নাম সেটাও বড় শাস্তি কিন্তু তাদের অপরাধটা হয়তো বের হওয়ার জলেও কখনো আলি সোনা বিশ্বাস আকিদা কেন এরা জাহান নামে যাবে প্রশ্ন আল্লাহ বলছেন ওর জবাব এর নাহ কানাবা কারণ এরা হিসাব হবে आशंकार अर्थ कर ले रख काना हेसाबा तारा हिसाब हे सम्पर्शंका करतना हिसाब एकदिन जवाब दीते একদিন আসামের কাঠগড়ে হাজির হওয়ার আশঙ্কা আছে ভয় আছে না কোনো লাইজুনা হিসাবা তারা হিসাবে বিশ্বাসী ছিল না তারা হিসাবে বিশ্বাসী ছিল না বিশ্বাসী করত না যে হিসাব হবে পরকাল হবে একদিন পাকড়াও হবে কোন বিশ্বাস করত না ওখানে যাবো আয়াতি যাবা এবং তারা চরম ভাবে আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করেছে চরম মিথ্যা প্রতিপন্ন করেছে আমি প্রত্যেক বিষয়কে সংরক্ষণ করেছি কিতাবা লিখিত ভাবে তারা যা কিছু করেছে শুধু এমনি সংরক্ষণ না যে আল্লাহ বলে দিল আল্লাহ বলে দিলি তো যথেষ্ট আল্লাহ সবকিছু জানছেন তাই না কখন কি করেছেন কোন সময় কি করেছেন কখন ভালো কখন মন্দ কতটা ভালো কতটা মন্দ সব জানেন না আল্লাহ তো তারপক তুই জানি তুই জানি তুই এতদিন জান না তুই এত না তুই এতদিনে জানান না যা কিন্তু না না লিখিত রেখেছেন জাতি করে অস্বীকার করার কোন অবকাশ না থাকে সুপার মার্কেটে আজকাল যখন কোন সৌদা করছেন লম্বা বিল চলে আসছে কত মিনিট কত সেকেন্ডে আপনার বিলটা বেরিয়েছে কত তারিখে সব আসছে না কয় পিস কত দাম আসছে না দুনিয়াতেই যদি এই সব রেকর্ড হয়ে যায় সব কিছু রেকর্ড আজকে এই যে আপনারা এখানে প্রবাসে এসছেন এই যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে সব কিছু রেকর্ড আছে একটা কিছু ক্রাইম হলে ওখানে চলে আসবে যখন এয়ারপোর্টে যাবেন সব চলে আসবে নিতে পারে না প্রত্যেক বিষয় কি বা বস্তু কি আমি সংরক্ষণ করে রেখেছি রেকর্ড করে রেখেছি কিতাবার লিখিতভাবে আমার মালায়কা ফেরেস্তা দিয়ে ফাজুকু তোমরা আসাদন করো চাকো চাকতে থাকো আসাদন করতে থাকো ফালান বলেছেন যে এই আয়াতে যে কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যিনি মহাশাস্তি তা শরীরে কাপ এর চাইতে কঠিন ধমক আর শাসানি আর কোন আয়াতে নেই পাপিষ্টদের জন্য জন্য। চলে যাবে আর আশা রাখবে যে জ্বলাম তো অনেক দিন হয়তো আল্লাহ হবে রহমত হবে আর কখনো হয়তো আল্লাহ বের করে দেবেন আর এরকম কিছু আশা রাখবে কিন্তু এই আয়াত যখন শুনিয়ে দেওয়া হবে এটা আল্লাহর বাণী সেই সময় আল্লাহ শুনাইবেন এটা এইখানে আয়াতে রয়েছে কিন্তু কেমতের দিন আল্লাহ কি করবেন এই ঘোষণা করবেন জাহান্নদের উদ্দেশ্যে কিছু ভালো বৃদ্ধি কিছু হবে আল্লাহ জান আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন সাহাবির উক্তি রয়েছে আবদুল্লাহিন আস প্রখ্যাত সাহাবি ওই দিনদার পরেসগা সাহাবি ছিলেন তিনি বল আবাদান আরো বাড়তে থাকবে কমবে না কমার আশা করছিল শাস্তি কমে যারা ওই জেলখানায় থাকে না থাকে না আর ধীরে ধীরে কিন্তু থেকে আর পরিচিতি হয়ে গেছে অনেকের সাথে আর কাজকর্ম হালকা হয়ে গেছে অনেকে তাদের ওপর দাদাগিরি করছে ওইটার অবসান ঘটেছে হয়ে গেলো কিন্তু নানা জাহান্নান ওইটা হবে না আরো বাড়তেই থাকবে বৃদ্ধি হইতেই থাকবে সুফানুল্লাহ তো যারা ইমানদার মানুষ মোত্তাকি তাদের জন্য কি হবে আল্লাহ কি রেখেছেন একটু শোনার ইচ্ছা করে মানুষের কৌতূহল হয় না আল্লাহ বলছেন শুনে না ওটাও শোনো যে তোমরা যদি ভালো মানুষ হইতে পারো তোমাদের জন্য কি রেখেছি নিশ্চয় আরবি গ্রামার যারা বুঝেন, মাফাজান মানে ফৌজান আজিম আছে না করিমে ওই রকম ইন্দ্রাইল মুখিন মানে ফৌজান কামিয়াবি রয়েছে সফলতা রয়েছে কার জন্য মুতাক আল্লাহিরুদের জন্য কিন্তু ইবনে ওসাইমুল রহমতুল্লাহ আল এই বলছেন যে মাফাজ সেটা জার্ফে জামান হতে পারে আবার জারফে মাকান হতে পারে দুটোই অর্থ কিন্তু আমি করলাম নিশ্চয়ই আল্লাহ ভিহের জন্য কি রয়েছে সফলতার সময়কাল রয়েছে সময় নির্যাতিত মজলুম থাকবেন না সব সময় যে দুঃখে থাকবেন কষ্টে থাকবেন তা থাকবেন না কিছুদিনের দুনিয়ার হয়তো বালামসিব কষ্ট আছে রোগ আছে আর জুল অত্যাচার সহ্য করতে হচ্ছে কিন্তু একসময় কি রয়েছে এমন একটা সময় কাল আসবে মাফা যখন আপনি সবচেয়ে তো বড় হিরো কামিয়াব বুঝা গেছে সেই দিন দুনিয়ার হিরো জানলেন জিরো হয়ে যাবে আর আপনাকে আপনি দুনিয়ার জিরো ছিল আপনাকে আল্লাহ হিরো করে দেবেন সফলতার স্থান রয়েছে দুনিয়ায় সফলতা হবে জরুরি নয় যে খুব নেক মানুষ সেই জন্য বরক তার বর্ক তার কয়া আর নিয়ামত আর নিয়ামত না আর সুখ আর সুখ তার সুস্থ নাম হইতে পারে কিন্তু এমন একটা সময় কি স্থান আছে যে স্থানে গেলে কি হয়ে যাবে মৃত্যু বরণ করলেছে বেহিন্ন ওর্বিনের মোসনাদ আহমদের হাদিস ফেরেস তারা সুসংবাদ দেয় যখন মমিন ব্যক্তি মৃত্যু বরণ করে তখন সুসংবাদ নাও তোমার জন্য আল্লাহ রহমত রয়েছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রয়েছে। রয়েছে আর কি রবের পক্ষ থেকে এমন রবের পক্ষ তোমার জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে যিনি তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন রাউদ্ যিনি অসন্তুষ্ট না হয়ে গেল তাহলে ইন্ডার মোত্তাকি মোত্তাকি কারা যারা ভয়ে আল্লাহ কাজ করে আল্লাহ ইয়া এই ধাতু থেকে তো মু যারা বেঁচে থাকে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজে আল্লাহর ফরজ অজাব ছেড়ে দিলে আল্লাহ কি হন অসন্তুষ্ট হন নাজাজ কাজে লিপ্ত হইলে অসন্তুষ্ট হন এই সমস্ত কথা কাজ থেকে বেঁচে থাকে হাদ হাদিকা আজকাল পার্ক কে আরব দেশের পার্ক কে কি বলা হচ্ছে হাদি হাদি মালিক ফাঁদ ফাদ পার্ক যেটা এটাকে হাদিখা বলা সময় এখন একটু বিরানো হয়ে গেছে হাদায় ও আনাব বহু বাগান তাদের জন্য রয়েছে আর নানা রকমের আঙ্গুর রয়েছে সমবৈশী কে নব্ব যুবতী তাদের জন্য রয়েছে হিন সমবয় নব্ব যুবতী তাদের জন্য রয়েছে এই তো ভাব অর্থ করলাম কিন্তু শাব্দিক অর্থগুলি বলে দি ক চন কাব হয়। এই জন্য কাবা ঘরকে কাবাঘর বলা হয় কাবা ঘর কেন বলা হয় কারণ এই ঘরটা ধ্যান কত উঁচা এখন অন্য অন্য ঘরের তুলনায় হ্যাঁ যেই সময় কাবা নির্মিত হয়েছিল আর যখন মক্কাতে অন্যান্যদের ছোট ছোট কোড়ে ঘর ছিল চোদ্দশো বছর আগে তখন কাবার যেহেতু উঁচা এইরকম ঘর ছিল না কত উঁচা দেখছেন না জি হ্যাঁ মর্যাদার দিক থেকে এটা হচ্ছে সু উচ্চ ঘর মর্যাদার দিকে এটি হচ্ছে সু উচ্চ ঘর সেই জন্য কাবাকে কাবা বলা হয় আচ্ছা আমাদের টাকনাকে কি বলা হয় কাবা আছে না কেন টাকনা কোনটা যে বাম দিকে দেখবেন। যখন উজু করছেন উজুতে কতটা পা ধুইতে হবে আল্লাহ বলছেন তোমাদের পা গুলিকে ধৌত করো হ্যাঁ দুই টাকনা পর্যন্ত এক টাখনা কিন্তু আল্লাহ বলেন তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা পায়ে কিরেছে দুটো কাব রয়েছে উঁচা হাড্ডি এই উঁচা হাড্ডির কারণে কাবাইন বলা হয় তো এমন তাদের জন্য ষোড়শি যুবতী নব্ব যুবতী রয়েছে যাদের উঁচু হবে আর নতমুখী হবে না কি হবে না নতমুখী হবে না কারণ মানুষের প্রকৃতি হচ্ছে স্বভাব হচ্ছে একটা পুরুষের নারীর দিকে আকর্ষণ আছে আর সেই ক্ষেত্রে যদি সেটা নতমুখী হয় স্থান তাহলে সেটা আকর্ষণীয় বড় স্তন আকর্ষণীয় তাই আল্লাহ রব্ন জান্নাতি রমণীদের জান্নাতের যে সব নিয়ামক জান্নাতিদের কাল্লা দেবেন আহ হরে তাদের কথা বলতে গিয়ে এই গণটি উল্লেখ করেছেন আর আতরাব ত্রিবুনের জামা এর মানে হচ্ছে একই বয়সের হওয়া বয়সের হওয়া সবগুলি সমবয়সী কারি পাবে বা পঞ্চাশ বছরের পাবে ওর মনটা ভালো করবে যদি জানতে পারে যে আরেকজনের কাছে আঠারো বছর আছে মনটা ভালো করবে শান্তি পাবে না অথচ আল্লাহ ফিয়া মাতাসম সেখানে জামন চাইবে তাই পাবে সেখানে আর সেখানে কেউ নিজেকে করলে কষ্ট আর হিংসা যদি না করে আল্লাহাম আল্লাহ আমাকে আমার ভাগ দিয়েছেন ওকে ওর ভাগ দিয়েছেন আমারটা কেড়ে ওকে দেননি ওরটা কেড়ে আল্লাহ দিবেন না এই বিশ্বাসটা করলেই তো কাম হয়ে যায় তাহলে হয় না খুব সহজ উপায় বললাম কিন্তু হিংসা না করার আর আপনাদের কাছে যে বিদ্যা বুদ্ধি আছে ওইটা যদি আমি সারা দুনিয়ার মেহনত কাজে লাগিয়ে দিই সামান্যতম কিছু পরিমাণ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবো না ঠিক না কেউ কারোর খাই না সব নিজের খাচ্ছেন বোঝা গেছে না আল্লাহ আপনার রুজির ফয়সালা করেছেন আপনার বিদ্যা বুদ্ধির ফয়সালা করেছেন মান সম্মানের ফয়সালা আল্লাহ করে রেখেছেন আমার আল্লাহ ফয়সালা করে রেখেছেন আপনার হায়াত কেড়ে আমাকে দেওয়া হবে না আর আমার হায়াত কেড়ে আপনি নিতে পারবেন না যদি কারো হাতে কারো মত থাকে তো ওইটা আমার শেষ সময় ছিল বোঝা গেছে না সুতরাং কোনো টেনশন হবে না যে কে মেরে দিবে না মেরে দিবে সেই জন্য হক কথা বলবো না কথা বোঝা গেছে কিন্তু হক কথা বলবো হক কথা বললে লাভ হবে কিনা এটা দেখতে হবে আবার এক শ্রেণী মুর আছে হক কথা বললে বাহাদুরি কাজ হাঙ্গুক আর থাকুক কথা বুঝতে পারছেন না এক্ষনে গিয়ে কফিল কেউ কফিল সিগারেট খাচ্ছে আপনার একটা অপরাধ করছে ঠিক না আপনি যদি বললেন হাজ হারম কেসান তাক তো আপনার কি হবে বলেন দেখি খরচ লাগবে এক্সিট লাগবে না লাগবে না কখন লাগবে না আমি বড় একজন ক্যাপ্টেন পুলিশ অফিসার গাড়ির একদিন করছি সে সিগারেট খাচ্ছে পরিচিত আমার সাথে বললাম যে এতে আপনার লাভ আছে না লস আমাকে বলছে তা করিছ করতে পারতো না কিন্তু আমার সাথে একটা কি হইতো রাগারি হইতো হ্যাঁ মনটা তার খারাপ হইত যে চরমপন্থী আছে ঠিক না তা নরমপন্থী হইতে হবে না চরমপন্থী হইতে হবে না বরং मध्यम पन्थ होता पोचान दूसरेपूर्ण पान पत्र रे बला बोतुल के बला है जी आला পরিপূর্ণ আছে পানি যদি ভরা থাকে তো এর নাম কাস আর গ্লাস যদি বলতে পারেন সাথে সাথে এর জন্য বলা হয়েছে দেহাক মানে হচ্ছে পরিপূর্ণ মালিয়ান যেটাকে আপনারা বলছেন বলছেন না মালিয়ান মালিয়ান মানে কি ফুল পূর্ণ ও কাসান দেহা পরিপূর্ণ কি রয়েছে পানপত্র তাদের জন্য রয়েছে না আর না কোনো আলতু ফালতু কথা শুনতে হচ্ছে ফালতু কাজ দেখতে হচ্ছে পাপ দেখতে হচ্ছে কিছু বলা যাচ্ছে দেখ সিগারেট খাচ্ছে ধূমপান করছে ধোঁয়া চাটছে চান আর না চান আপনার না মুখে ধোঁয়া ভরে দিচ্ছে কিছু করতে পারছি ঝগড়াই করতে হবে ঠিক না কিন্তু না না না সেখানে এমন কিছু আচরণ করছে যে জাতীয় কষ্ট হচ্ছে তার বাড়িতে গান বাজনা বাজছে আর আমার কষ্ট হচ্ছে আর রাস্তাঘাটে হইচই করছে গাড়ি ঘোরাচ্ছে আর আমার ঘুম ভাঙছে হচ্ছে দুনিয়াতে হচ্ছে কিন্তু আখেরা দেখাবেনা সেখানে লাগো ফালতু কথা অসার কথা কাজ থাকবে আর না কোনসলিম তোমার প্রতিপালকের পক্ষ থেকে এই হচ্ছে প্রতিদান আতা আন যা পর্যাপ্ত দান যা পর্যাপ্ত দান হবে আতা অনুমান দান অনুদান আর হিসাবান থেকে হিসাবান মানে হিসাব নাই হেসাব মানে শব্দটা ভালো করে বুঝেন তাহলে হাসবুন আল্লাহ ও নিয়ম কি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট পর্যাপ্ত তো এখানে ওই যে হাসবিআ থেকে এসছে এটা আন হেসাব মানে যথেষ্ট এই দান হবে আল্লাহর পক্ষে যথেষ্ট দান আর চাইবেন কি চাই আল্লাহ বলবেন কি চাইব আলমিন এমন কিছু দিয়েছ যা কাউকে তোনি দুনিয়ার মনে করবে যে আমি সবচেয়ে বড় রাজা একটা আদনা দরজা নিম্ন জান্নাতি মনে করে আমার মতো কেউ নেই তার চাইবো কি আল্লাহর কাছে তার সাথে কেউ কথা বলার অধিকারী হবে না তার সাথে কেউ কথোপকথনের ক্ষমতা সম্বোধনের ক্ষমতা রাখবে না সেখানে কারো এই ক্ষমতা নাই যে আমি আল্লাহর সাথে কথা বলবো সুফহানের ভাষা শোনেন আর বেদাতি সুফি পীরা শোনেন এরা বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে আর আল্লাহকে জিজ্ঞাসা করাই লাগবে না জাহাজ ভর্তি করবে আর নিয়ে জান্নাতের দিবে জান্ন কি গুমরাহি এসব আর এই গুমরাহি জাতি পড়ে আছে কোরআনে বাহাদিস তাদের মাঝে মজুদ রয়েছে কোরআনের তেলাওত হচ্ছে আর বক্সা হচ্ছে কিন্তু কোরআন শিক্ষা হয় না কোরআনের প্রতি আমল হয় না আর কোরআনের অর্থ বুঝলো না সম্বোধনও বুঝল না আর কোরআনের বাস্তবায়ন আমলও করল না জাতিতে মুসলিম যার ফলে আকিদ এ আর বিধাত আর কুফুরি আর গঙ্গাড়ি আর এসব ধৃষ্টতা কি করে এই দুঃসাহসিকতা যে সেই দিনের মাঠে আমাদের যাবে। কোনো চিন্তা করবে না স্মরণ করো সেই কিয়মতের দিনকে যে দিন আর রুহ মানে জিভিল সালামের নাম হচ্ছে উপাধি লাকাব হচ্ছে রুহ মালায়েক এবং সমস্ত ফেরেস্তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবি কেউ কথা বলতে পারবে না ইন আল্লাহ রহমান তবে যাকে আল্লাহ রহমান পরম করুনামায় অনুমতি দেবেন এজেন দেবেন পারমিশন দেবেন সাওয়াবার কথাও জোরামির কথা বলবে না গায়ের জোরে করব সেই করব? আমি নিয়ে চললাম আল্লাহকে আন্দাজ নেই শুনেছ নেইটা আল্লাহর আন্দাজ নাই কোন কিতাব আছে চর্ম মানে চামড়া আর নাই মানে নাই মানে যাদের ইসলামের চামড়া নেই যাদের সহিদার চামড়া নেই যাদের সন্নত চামড়া নেই জি আছে তো সিরকের চামড়া আছে বিদাতের চামড়া আছে কথা বোঝা গেছে তাদের আকিদা তাদের কিতাবে আকিদা হ্যাঁ আপনার গায়ে লাগলে হবে না সংশোধন করেন এইসবের রাস্তা থেকে ফিরে আসেন আউজেন্লা আন্দাজ রে আউজিল্লা কথা শুনে ভেতরটা কাঁপছে আমাদের কথা বলেছে ওই জালেমরা জালেমরা কিন্তু আমাদের ভেতরটা কাঁপছে কি করে সাহস করলো একজন একজন মুসলিমেরা কি করে কথা লিখতে পারে বলতে পারে অনুমতি দেবেন যে কথা বলবে সেও ঠিক কথা বলবে যে কথা না বলবে সেও ঠিক কথা বলবে যেই কথা বলে আল্লাহ নারাজ না হন যেই কথা বলা তার জন্য সাজে কথা বলবে না গায়ের জোরাম যে কথা বান্দার জন্য গোলাম হিসাবে রবের সামনে সেই কথা বলে তাহলে কালান যদিও মাজির সেগা হ্যাঁ অতীত কাল কিন্তু এখানে বোঝানো হয়েছে সেই দিন কেমতের দিন সঠিক কথা বলবে একটা তাফসির আর একটা তাফসির করবো সেই জন্য এই ব্যাখ্যাটা করছি ভালো করে শোনেন কেউ কেউ তফসির করেছেন যে ওয়াকালা সাওয়াবা মানে কালা মাজি মানে অতীতকাল তো অতীতকাল দিয়েই তফসির করুন তাহলে কি অর্থ হবে অর্থ কিন্তু পাল্টে যাবে দিন আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া আর কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না ওয়াকালা সাওয়াবা এবং সে যে কথা বলবে আল্লাহর সাথে সে সঠিক কথা দুনিয়াতে বলেছিল कथा चले गर्थन क्या सूतरा सलाफ ग ठीक आंतर पाठ कर मस्जिदे दूर शेषदा चलते ना रकम लोक नाइ पीरतंत्री सकल आकीदीर्थ সকলের আকিদে শিরকাছ একটা কথা যদি কেউ দেখতে চায় তাদের কেতাব নিয়ে আসুক আমার দেখে কাছে শিরকা জি হ্যাঁ যারা এই সুফিজে বিশ্বাসী হলুল ওয়াহদাতুলের কুফুরিকে আকিদে বিশ্বাসী তাদের প্রত্যেকের আকিদাতে শির কাছে শুধু বিদাত নেই সুতরাং তারা সেখানে কথা বলবে আর তারা মুড়িদানের জন্য সুপারিশ করবে এটা ভ্রান্ত বিশ্বাস যারা লাই রাহ বাস্তবায়ন করেছিল তারাই সেখানে আল্লাহুল ছাড়া আর কেউ কথা বলতে পারবে না তার রসুল ছাড়া কেউ কথা বলবে না কোন সাহাবির নাম আছে না হাদিসে যে সাহাবের মধ্যে অমুক অমুক আল্লাহর সাথে সেই দিন কথা বলবে আর কি করে নাম সেখানে চলে আসে আর এদের গায়ের জোরামি সেখানে জবরদস্তি সবকে উঠে সম্পর্কে বলছেন এমা বিন হক কথা হক কথা বল হাক্কান হক কথার অন্তর্ভুক্ত হচ্ছে একটা তফসির হচ্ছে যে কথাগুলি বলবে হাসর মাঠে আল্লাহর সাথে সেটা হক কথা বলবে নাই সঙ্গত কথা বলবে যেটা তার জন্য সাজি দ্বিতীয় কথা হচ্ছে হকের অন্তর্ভুক্ত হচ্ছে ইতিবাচক তারাই আল্লাহর সাথে কথা বলতে পারবে আর সহিহাদসুল এটা সহিদিস রয়েছে লম্বা হাদিসের আর আরেকটি হাদিস আছে এমন কোন মানুষ নেই যার সাথে আল্লাহ আসর মাঠে কথা বলবেন না আছে না নেই মামিনে যা এমন কোনো তর্জমা করে কোন মাঝখানে ভাইয়া থাকবে না ডাইরেক্ট কথা বলবেন কেমন কথা হইল এখানে বলছে আল্লাহ কারোর সাথে কথা বলবেন না আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস করবে না আবার হাদিস আছে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন সমন্বয় কি হবে জি মতের বিভিন্ন স্তর রয়েছে আর বিভিন্ন সময় কাল রয়েছে একটা সময় এমন হবে যখন হিসাব নেবেন এক এক পয়সার হিসাব দিয়ে কোথা থেকে উপার্জন কোথায় ব্যয় করেছিলি আর তোর বিদ্যা বুদ্ধির হিসাব দিয়ে ওই সব হবে না হবে না পাঁচটা বিষয় সম্পর্কে যেহাদিস রয়েছে হ্যাঁ ওই তখন হিসাব নেই আল্লাহ রা জি হ্যাঁ তোমার হিসাব দাও তোমার সিয়ামের রোজা রেখেছি হিসাব দাও তোমার এই রোজির হিসাব দাও কোথা থেকে টাকা দিয়ে হিসাব দাও সাই্লি মোহ রপো তখন আল্লাহ কথা বলবে জি হ্যাঁ আর কথা বলবেন না যখন আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য চেষ্টা করে অপরাধীরা। রে জি হ্যাঁ কোরআনে খে রয়েছে হয়ে চলতে থাক লাঞ্চিত হয়ে পড়ে থাকো জাহান নামে ওয়ালাতমন কথা বলবে না খবরদার ওয়ালাত মানে আমার সাথে কথা বলবে না নিষেধ কথা বলা জি হ্যাঁ তারপরে এই হিসাব নিকাজ যখন হয়ে যাবে আর কোনো কথা নেই আল্লাহ রব আলের সাথে কেউ কথা বলা সাহস করবে না কথা বলতে যাবে কারো কথা বলার অধিকার নাই সেখানে এটা বোঝানো হয়েছে এই হচ্ছে। এমন দিন যেটা এই আসবেই আসবে ক্যামতের দিন সত্য হক আসবেই কেউ সন্দেহ করবেন না যে সন্দেহান হবে সে মুসলিম নয় ফামসা তথা যা শুধু বিশ্বাস করলেন আর আমল করলেন না এটা চলবে আর বিশ্বাস আছে কি আমাদের কাজ তো করবে জানতে বাঁচার জন্য তো বাঁচবেন ফমান শাহ আত্মাই রেহি মা বা সুতরাং যে চাইবে তার মালিকের দিকে প্রতিপালকের দিকে আশ্রয় স্থল বানিয়েনি। আল্লাহর কাছে ভালোভাবে কি করে পৌঁছিতে পারবে তার ব্যবস্থা করুক নিশ্চয় যেদিন প্রত্যেক মানুষ দেখবে নিজের কিত কর্মের ফলাফল মা কাদ্দমাতিয়া তার দুই হাত কি অগ্রিম পাঠিয়েছে দুনিয়া কি করে এসেছে সব চোকের সামনে দেখতে পাবে কর্মলিপি আর দেখে বলবে আমল নামা কর্মলিপি হবে লাইগাদো একটা ছোট কাজ করেছিলাম ওইটাও ছাড়ে নাই ওটাও লিখা আছে কেন একটা ছোট সামান্য একটা ভালো কাজ করেছে ওইটাও লিখা আছে ভালো কাজের ক্ষেত্রে অবাক হবে আর গুণা সামান্য দেখছে কোন ব্যাপারই না মহিলার খবর শুনছে এটা ওর জন্য এমন অভ্যাস দাঁড়িয়েছে সিরিয়াল কোন ব্যাপার না হ্যাঁ ছোট বড় কিছু ছাড়েনি এই কিতাবে আমল নামাতে আল্লাহবুল আলমনি সেই দিন প্রত্যেক মানুষ দেখবে যা অগ্রিম পাঠিয়েছে মানে আমল দেখতে পাবে সচক্ষেই কাফের আর সেই কাফের বলবে ইয়া হাই আফসুস আক্ষেপ কুন্তু তোরা যদি আমি মাটি হয়ে যেতাম বা মাটি হতাম এই যে দুটো মানে সিরত কানা সারার অর্থে হয় যারা ফেলে নাকালে নাকেন আর ভি গেলাম তাদের সুবিধা বুঝতে কুন্ত তোরা মানে সির তো আমি মানুষ ছিলাম ছিলাম কিন্তু আল্লাহ এখন যদি আমি কি হয়ে যেতাম মাটি হয়ে যেতাম তাহলে জাহান নামে আর পুড়তে জ্বলতে হইত না কোন তো তোরা মানে যদি মাটি হয়ে যেতাম আর আর একটা তোরা কি করলাম আল্লাহ যদি আমি মাটি হইতাম মানুষ না হয়ে কি হইতাম আল্লাহ মানুষ করে পয়দাই করতেন না কেন আল্লাহ আমাকে মানুষ করেছে মানুষ রূপে পয়দা করলেন আর আমল খারাপ করলাম আর আজকে জাহান্নামে যেতে হচ্ছে কাফের আক্ষেপ করবে আল্লাহ মানুষ না হয়ে যদি মাটি হয়েই থেকে যেতাম সেটা ভালো হইতো একটা আল্লাহ আমাকে এটা একটা ভালো হইত তাহলে যান নামের হইতে হইতো না আর আরেকটা তফসির হচ্ছে ক্যামতের দিনে গবাদি পশুর মাঝে কেশাস হবে সেই বোথ হাদিস আছে আল্লাহ। গরু যে সব পশু আছে আর বিনা শিংওয়ালা লড়াই করতে শিংওয়ালাতে বিনা শিংওয়ালা পশুকে মেরেছে দুনিয়াতে হচ্ছে না হচ্ছে না জি হ্যাঁ কেমত কেশা হবে দুনিয়াতে যেই পশুর সিং ছিল না ওরা আল্লাহ সিং করে দিবেন আর তারপরে তোকে মেরেছে দুনিয়াতে তুইও মারক তোকে জখম করে তোকে এত রক্তপাত করেছে তুইও রক্তপাত কর কেসাচ হবে সেখানে হাঁসের মাঠে কেশাস হওয়ার পর এই কাফের গুলো দেখবে এই দৃশ্য কিন্তু হয়ে গেছে বদলা হয়ে গেছে এখন তোমরা কি হয়ে যাও মাটি হয়ে যাও তখন কাফের বলবে যে আল্লাহ আমরা মানুষ না হয়ে যেতে এই গরু ছাগল হইতাম তাহলে আজকে কি হয়ে যেতাম মাটি হয়ে যেতাম এখানে যেমন এদেরকে মাটি করে দিলে ওইরকম যদি আমরা মাটি হুকুম করে এই জাহান্নামি রা তোরা জাহান্নামে দেবোনা কোন তোরা মাটি হয়ে যায় তাহলে তো একটা বড় কাজ হইত বোঝা গেছে না আকাঙ্ক্ষাই করবে কিন্তু এ আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না আল্লাহ যেন কুফুরি রাস্তা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইমান আমলের রাস্তায় যেন চলার তৌফিক দান করেন তাকু অর্জনের তৌফিক দান করেন তহিদ সন্নতের ওপর কায়েম রাখেন শিখবেদার থেকে বাঁচিয়ে রাখেন اللہ جانتر پتے چلار توفیق دان کریں استقام آٹولوتا دان کریں اب ان گمراہی تھے کہ اللہ جانو باچی رکھیں ربنا لاتوزی قلوبنا بعد ایز حدیتنا وحب لنا من لدنک رحمتنا انکانتا الوحب ربنا آتنا فی الدنیا حسنا وفی الاخرہ حسنا وقینا عذاب النار ربنا ظلمنا انفسنا وئی لم تغفر لنا و ترحمنا لنکونا نمی الخاصرین سبحان ربک رب لیزتا مائی صفون و سلام و المرسلین والحمدللہ رب الع ছ মৌলা জজ সৌনি যজ সী